প্রিয় দর্শক ও শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত আছে আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে এ পর্যায়ে যে প্রশ্নের কথা আলোচনা করবো সেটা আছে অনেক ব্যক্তি জানতে চেয়েছেন এর উত্তরে আমরা বিশেষ করে শেখুল ইসলাম তাইম ফতুয়া উল্লেখ করার চেষ্টা করব তার কাছেও একজন ব্যক্তি এরকম প্রশ্ন করেছিলেন যে আবাদতের ক্ষেত্রে সালাত বা অন্যান্য বাধ্যতের ক্ষেত্রে নাই তুয়েন আসুইমা এ জাতীয় নিয়ত করা তখন এর উত্তরে তিনি বলেছিলেন আল্লাহর প্রশংসার পর যে পবিত্রতা নিয়ত করা যেমন অজু থেকে পবিত্রতা গোসলের মাধ্যমে পবিত্রতা তাইমের মাধ্যমে পবিত্রতা এটা নিয়ত এবং এরকম সালাতের নিয়ত জাকাতের নিয়ত নিয়ত এবং জাতীয় রয়েছে এগুলো কি সেটা অবশ্যই ওলামাই কাম আহ বা ইসলামের যারা ইমাম পর্যায়ে ছিলেন তারা কিন্তু এটা সঠিক মনে করছেন না যে এটা করার প্রয়োজন নেই বরং নিয়তটার জায়গা হবে অন্তর এটা একমত সুতরাং কেউ যদি নিজের মুখে এরকম উচ্চারণ করে যেটা তার অন্তরের বিপরীত তাইলে অন্তরটাই গ্রহণযোগ্য হবে তাদের কথা এবং এই ব্যাপারে কোনো ভিন্ন মত পাওয়া যায়নি परवर्ती रहा तब्रे तरफ मध्य पर्यापोर्ट करें सत्वे बलोल इकराम एक क्षेत्र में मतभेद कर सागरिक्ष मध्य क्यों क्यों बोले जो अपना नियत उच्चारण करा से मुस्त तब मालिक रतल ইমাম মালিকের সাগরিদরা এবং ইমাম এরকম সাগরিদরা আদেশ করেছেন না তিনি কোনো মুসলমানকে এটা শিক্ষা দিয়েছেন যদি এটা সরিয়েসম্মত হতো তাহলে এটার গুরুত্ব অবশ্যই দিতেন রসুল ইসলাম এবং সাহাবে দিতেন তবে এখন বর্তমানে দেখা যায় যে আপনার সেটা চলছে কিন্তু বলবো তার মেধাতে সমস্যা আছে তার ধার্মিকতায় সমস্যা আছে ধার্মিকতায় সমস্যা মানে এটা রসুল এবং সাবেক থেকে যখন বর্ণিত নয় তখন এটা বেদাত হবে আর নিজের ব্রেনের সমস্যা মানে বলা হয়েছে যে অন্য কাজে কেন নিয়োগ করা হয় না খানা খাওয়ার সময় এরকম কি কেউ বলে তারপরে আমার মুখে দিয়ে এটাকে আমি চাবাবো তারপরে এটাকে গিলে ফেলব যেন আমার পেট ভরে যায় এরকম কেউ নিয়ত করে যদি করে তাই তাকে বোকা বলবে সুতরাং আমাদের বলতে হবে যে নিয়তটা সাধারণত ज्ञान पीछे थके सूतरा क्यों जो ए बुझे पे से क्षेत्र कर तरह नियत हो जाए तरह जाना सा नियत चले कारण भिन्न कर नियत करते हैं যে আপনার কেউ যদি প্রকাশ্যে নিয়ত করে মুখ উচ্চারণ করে বারবার এটা বলে এটা অবশ্যই বেদা থাকবে এটা কখনো শূন্য হবে না বরং যদি এটা অভ্যস্ত হয়ে যায় এই ব্যাপারে এবং সেটা ছাড়তে চায় না তাকে আপনার আদব শিক্ষা দেওয়ার জন্য আগাত করা যেতে পারে কারণ সে বেদাতকে কেন অনুসরণ করবে এবং আওয়াজ করে মানুষকে কষ্ট দিবে কেন আল্লাহ আমাদেরকে সঠিকটা মেনে আমার করে থান করুন বসল্লাপাল বিনামগঞ্জ